আলা রাসুল্লাহ কুরআন ও বুঝুন আরো সহজ উপায়িক্স এ আজকে আমরা শিখব মা তিন এই লেসনটি শেষ হওয়ার সাথে সাথে আমরা এমন আঠারোটি শব্দ শিখব যেটা কুরআনে প্রায় ছয় এসেছে আউজুবিল্লাহমিনের শৈতন রাজিম মালিকিম যার অর্থ যিনি বিচার দিবসের মালিক আরবি মালিক শব্দটির অর্থ হচ্ছে যিনি সবকিছু নিয়ন্ত্রণকারী ও মালিক ইয়াউম এর মানে দিন যেমন ইয়াউমুল যার অর্থ ঈদের দিন ইয়ের বহু বচন হল আয়াম এরা একসাথে কুরআনে প্রায় তিনশো পঞ্চাশেরও বেশি বার এসেছে দিন শব্দটির কয়েকটি অর্থ রয়েছে যেমন চিন্তাধারা জীবন ব্যবস্থা আইন ইত্যাদি ইসলাম আমাদের দিন ব্যক্তিগত পারিবারিক সামাজিক সব ক্ষেত্রেই চলার অনুপ্রেরণা ও কর্মপন্থা এখান থেকেই নিতে হবে এ দিন দিনশব্দের অর্থ হল প্রতিদান বা বিচার মা আলিকিয়মিদ্দিন যার অর্থ প্রতিদান দিবসের মালিক ও নিয়ন্ত্রক একজন ছাত্র যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সেই পরীক্ষার ফলাফলের দিনটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তেমনি যারা ইমান এনেছি এবং আল্লাহর কিতাব থেকে জানি যে এই জীবন মৃত্যু তো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ কেমতের দিন আমাদেরকে নিজ নিজ কর্মের প্রতিফল দেয়া হবে তাই সেই দিনটিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না কারো জন্য সুপারিশ করতে পারবে না একমাত্র আল্লাহর অনুমতি ছাড়া হে আল্লাহ বিচারের দিবসে আপনি আমাদের হিসাব নিকাশকে সহজ করে দিন সেই দিন আমাদেরকে আমাদের পিতামাতাসহ সকল বিশ্বাসীদের আপনি ক্ষমা করে দিন আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে কেমতের দিন আল্লাহ দেয়ার প্রয়োজন থেকে নিজেদের বাঁচাতে হবে আমরা বিচার দিবসে কিছু পর্যায় পার হওয়ার পরে উপস্থিত হব এর আগে আমাদের মৃত্যু মৃত্যুর পর বারজাকের জগতে দীর্ঘ সময় থাকা ইত্যাদি বিষয়গুলো মনে রাখতে হবে সাথে জান্নাতের দোয়া ও ঝাহ্নাম থেকে আশ্রয় চাইতে হবে নিয়মিত সালাত আদায় করা কোরআন বুঝে পড়ার চেষ্টা করা আল্লাহর জিকির করা সেই সাথে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সবসময় ভোগের চিন্তা না করে আমাদের আত্মাকে কলুষিত হওয়া থেকে পবিত্র রাখতে হবে যেমন আল্লাহ কুরআনে বলেছেন সফল হবে সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করে কুরআন বুঝার ক্ষেত্রে সহিহাদিস ও সাহাবিদের বুঝকে প্রাধান্য দিতে হবে সেই সাথে নবী সাল্লিয় সাল্লামের সিরা বা জীবনী সম্পর্কে জানতে হবে আমাদের দৃষ্টিশক্তি হাত পা কথাবার্তা ও লজ্জাস্তানার হেফাজত করতে হবে সেই সাথে আমাদের চিন্তা চিন্তাভাবনাও ক্যামতের দিন আমাদের যৌবন আমাদের সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে নবী সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন সেই ব্যক্তি তো ক্যামতের দিন প্রকৃত দেউলিয়া যে তার ভালো অমলগুলো হারিয়ে ফেলে অন্যদের উপর নির্যাতন অন্যের সম্পদ আত্মসাত করা ইত্যাদি কারণে আমরা অন্যায়ভাবে ভাবে কারো সম্পদ কেড়ে নিব না ব্যবসা বাণিজ্যে ধোকা দিব না গিবোধ করবো না সময় সঠিক ব্যবহার এবং দেহের সুস্থতা এসবের দিকেও নজর দিতে হবে যে জিনিসগুলো মুসলিম হিসাবে আমাদের জন্য উপকারী বা প্রাসঙ্গিক নয় সেগুলো থেকে দূরে থাকতে হবে ঠিক মতো খাওয়া দাওয়া করা সময় মতো ঘুমানো ইত্যাদিও করতে হবে এটি হবে আমাদের সাত নম্বর অভ্যাস তাহলে আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ